মৃত্যুকালীন সময়ে মানে পড়াবে না কিছু পড়ানো জরুরি না বলছেন যখন তোমরা দেখবে যে কোনো ব্যক্তি মৃত্যু বরণ করতেছে মৃত্যুর উপক্রম হয়েছে তখন মানে হ্যাঁ শোনাও মানে তোমরা নিজেরা লাও না যে ওই ব্যক্তিকে বলিও না যে আপনিও পড়েন লাহ নির্দেশ দেওয়া দরকার নেই তোমরা লাল ইলা উচ্চারণ করো আর যাদের মুরগি জবাই করার সময় ঝোরে জোরে বলে বিসম্লা আকবর আল্লাহবর একশ বারো বলে তাও তার এটা খাওয়া হারাব আবার একজন মুমিন তিনি বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। মানে ভুলবশত বিসমিল্লা বলেন নাই তাও তার এটা হালাল কারণ তার অন্তরের ভিতরে বিসমিল্লা আছে আর ওই মর্শিকের অন্তরের ভিতরে বিসমিল্লা নাই